ফেরত না দিবে তত বছর এই জমিতে যত ফসল হবে যা কিছু হবে সব আমি বুক করব জমির মালিকের এখানে কোন অংশ নাই। এটা এটা সরিয়তটা খারাপ এটা শরীয়তে রূপে হারাম আমাদের দেশের নিরানব্বই ভাগ বন্ধকের সিস্টেম হলো এরকম এটার সুদ একই জিনিস তবে শরীয়তের পদ্ধতিতেও বন্ধক যায়ে যাচ্ছে সেটা হলো ওই জমি যে জমিটা আমার কাছে রাখা হলো এই জমিটা হলো সিকিউরিটি বাবদ মানে আমি যদি টাকা না দিতে পারি সেই জন্য আমার এই জমিটা তার কাছে রাখা। কিন্তু জমিটাতে যে উৎপাদিত হবে সেই মালিক এবং বন্ধক গ্রহিতা দুইজনের মধ্যে সমঝোতার ভিত্তিতে ওই জমির ফসল ভাগ করে নিতে হবে যিনি দাতা তিনিও এই জমির তার জমির ফসল পাবেন আর যিনি গ্রহিতা তিনিও ফসল পাবেন যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনিও পাবেন যিনি বন্ধক রেখেছেন তিনিও পাবেন তবে সেটা বাক করে নিতে হবে ভিত্তিতে। সেটা সেটা হতে পারে। পারে। তাদের উপরে। বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে দুজনের সমঝোতার ভিত্তিতে হবে কিন্তু একজনে সম্পূর্ণ নিয়ে যাবেন আরেকজনের খবর নাই। মূল জমির মালিক যিনি উনি ওনার এটার খবর যার কাছে বন্ধক রেখেছেন তিনি শুধু খাবেন এটা ইসলামের জায়গা নবিসামের যুগে বিশেষ করে উঠ ছাগল দুম্বা এগুলো বন্ধক রাখা হইত তখন তো জমি বন্ধকের সিস্টেম ছিল না তখন এগুলো বন্ধক হইত এইগুলা বন্ধক হইলে সেই যেই পশুটা বন্ধক রাখা হইতো সেই পশু থেকে দুই ধরনের উপকারিতা পাওয়া যেত এক ধরনের উপকারিতা হলো কিছু কিছু পশু থাকতো যেগুলো দুপ পাওয়া যেত যেমন তার কাছে ওট তারপরে বকরি ভেড়া যেগুলো থেকে দুধ পাওয়া যায় এখন এই দুধটা কে খাবে যাবে নাকি বন্ধক রাখা তিনি নিয়ে যাবেন নব্বিশ পয়সা যেহেতু ওই দুধ পাইতে হলে কিন্তু খাবার দিতে হবে এখন যিনি যার কাছে বন্ধক রাখা হইলো তিনি তো তাকে খাবার দিবেন খাবারের পিছনে তার খরচ করতে হবে এই খরচের বিনিময়ে তিনি দুধটা কারণে আবার যদি খরচ হয় দশ টাকা দুধ পান একশো টাকা তখন এটা সব নিজে নিতে ওটা ওই মালিককে দিতে হবে ইনসাফ কায়ে করতে হবে আরেক ধরনের উপকারিতা পাওয়া যায় যে হয়তো গরু বন্ধক রাখছেন আমার কাছে গরু দিয়ে যার কাছে বন্ধক তিনি গরু দিয়ে হাল চাষ করে উপকার হবে কিনা। তার ওই যে সে যে এটাকে খাওয়াবে গরু ওইটা সে খাওয়াইতে হবে না সেটা খাওয়া ছাড়াই তারা রাখতে পারবে না এটার পিছনে তার খরচ আছে এই খরচ বাবদ সে এটা দিয়ে হাল চাষ করতে পারবে এই উপকারিতাটা তার জন্য বৈধ কিন্তু জেটার পিছনে খরচ নাই সবচেয়ে নিবে যেমন জমি কোনো নাই। সেটা সেটা জমির মানে আপনার যে চাষাবাদ করতে গিয়ে কাজ করতে গিয়ে ওই খরচটা তো কৃষি কাজের খরচ ওটা জমির জন্য খরচ না তা আমাদের দেশের লোকেরা হিলা বানাই ফেলছে মানে বাঙালি সব জায়গায় হিলা বানায় বাঙ্গালির অভ্যাসে হলো এরা দ্রুত একটা হিলা একটা কৌশল করে আমাদের এই ফেলকের সময় লেখা থাকে যে তার ক্ষয় বাবদ একশো টাকা করে কাটা যাবে আমি অনেক দলিল লিখছি আমি এরকম বন্ধকের অনেক দলিল লিখছি আমাদের গ্রামে যত বন্ধকের কাজকর্ম হইতো তো আমি ছোটবেলা থেকে এরকম দলিল লেখে দিতাম বন্ধকের সবাই আমার কাছে আসতো আমার মুখস্থ মানে কি কি লিখতে হয় আগা করে মুখস্থ থাকতো খালি আসলে নামগুলা জেনে বাকি সব লেখে দিত দ্রুত এই যে লেখার সময় আমাকে আমি জিজ্ঞাসা করতাম যে ক্ষয় বাবদ কত টাকা কাটা যাবে তারা বলতো যে একশো টাকা খয়। ক্ষয় আবার কি জিনিস লিখতাম ক্ষয় কিন্তু নিজে বুঝতাম না ক্ষয় কি জিনিস তা আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে এই যে সব সবসময় লেখি খয় এই ক্ষয়টা কি জিনিস তো আমাকে যেটা বুঝে দিলেন যে এই জমির খাজনা দিতে হয় প্রতি বছর তো ওই খাজনাটা শুধু জমির মালিক দিবে না ওই যে জমির যে বন্ধক নিছেন তিনি ওখানে একশো টাকা খাজনা দিচ্ছেন মানে এটা হালাল বানানোর জন্য কোনো আলেম কোন সময় তাদেরকে এরকম পতোয়া দিছিলেন হয়তো তারা পতোয়াটাকে বিকৃত করছে বিকৃত করে ওই ক্ষয় বাবা একশো টাকা ক্ষয় একশো টাকা দিয়ে এটা হাল হাল যে জমির যে খরচ সে খরচ তো সে দিতে সে বুক করতেছে গরুর খরচের মতো গরুর খরচ তো হলো গরুর খরচ দিবে সে হাল চাষ করবে বা গরুর খরচ দিবে দুধ পান করবে এখানে যে খরচটা এটা তো জমির খরচ না এই খরচটা হলো ফসলের জন্য আপনাকে খরচ করতে হবে টাকা এটা জমির খরচ না জমির কোনো খরচ এ সুতরাং এখানে ওই জমির ফসল সম্পূর্ণ জমির বন্ধক গ্রহিতা বুক করতে পারবেন সেটা করলে সেটা সুতরাং যখন তোমরা নিরাপদ স্থানে চলে আসবা তখন যান করে আমানত রাখা হয়েছিল সে আমানত ফিরিয়ে দাও কখনো গোপন করিও না যদি সাক্ষ্য গোপন করে তাহলে তার কাল অবশ্যই গুণার অংশীদার হবে ওয়াল্লাহা তা তোমরা যা কিছু করো এ ব্যাপারে খবর রাখেন এ ব্যাপারে জানেন